East TV Banglai. मानवतार समाधान আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহি ওমনআালাহাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা তহিদ বিষয়ক আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা এবাদতের ক্ষেত্রে কীভাবে তৌহিদ মেনটেন করব। अब क्षेत्र तौहि रूपरेखा क्यों इटे आल्ला तुबरको तलर कलम कुराना किस नमुना अपन सामने पेश करपूर्व सुनल मानतक तुबरको तला एक अतए यह आबादत अत्यंत सतर्कतारा के पालन करते आजकल হতভাগা তহিদ বঞ্চিত ইমান বঞ্চিত অনেক মুসলিম এভাবে তহিদের কুর্বানি করতেছে তহিদকে হত্যা করতেছে তারা কিছু একটা উদ্ধার করতে চাইলে কোন একটা আশা পূর্ণ করতে চাইলে কোন একটা রোগ ব্যাধিতে আক্রান্ত হলে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য চট করে নিয়ত করে ফেলে উমুক মাজারে অমুক দরবারে অমুক দরগাহাতে অমুক ফকিরের কাছে অমুক গাছের কাছে অমুক মাছের কাছে এই মান্যত নিয়ে যাব তাদের জন্য এই খাদ্য নিয়ে যাব এই পশু নিয়ে যাব। এই ডিম এই মোরগ ইত্যাদি এভাবে আমাদের সমাজে একটা গাহরুল্লাভ পূজার যেন জোয়ার সৃষ্টি হয়ে গেছে এই ধরনের শিরকির শৈলাভ আমাদের সমাজে চলছে ए रसुल्ला सोल्लाह सल्लम एक हादिसके नमुना शनब सहबराम केल्लाह रसुल्लाह सल्लम सतर्क करतें आयात अनुजाई क्या इबादतर आईटेमगुल सतर्कतारे पालन करार्जन तेरह प्रति रसुल्लाम निर्देश करतें एक सहबी आल्लाह रसुल्लम का रसोल्ला আল্লাহ রসুলা নাম এই উঁটটাকে জবাই করবো এটা কি জায়জ আছে এটা কি হালাল হবে আল্লাহর রসুল সাল সাল্লাম যে এই উপরে কোরআনের আয়াত গুলো নাজিল হয়েছে সেই রসুল এই কোরআনের শিক্ষা অনুযায়ী এই কোরআনের আলোকে কিভাবে কি জাহিলি কোনো দেব দেবীর আড্ডা ছিল কোনো দেবদেবী এখানে রাখা ছিল যার পূজা করা হয়তো। কখনো রাখা ছিল এখন নাই ওই জায়গাটা তো মান্যতের পশু জবাই করা যাবে না যেখানে গাইছে আল্লাহ আল্লাহর জন্য এখন না থাকলেও ওই জায়গাটা ওই মাটিটা আছে সেখানেও এই মান্যতের পশু যে জবাই করা যাবে না এই জন্য আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করছেন হাল না হা ওসানুল মিনা আউসানিল জাহিলিয়া এই জায়গায় কি জাহিলি যুগে কখনো দেবদেবী ছিল দেবদেবীতে ধ্বংস হয়ে গেছে মূর্তি প্রতিকৃতি ধ্বংস করে ফেলা হয়েছে আর নাই কিন্তু কখনো ছিল কিনা। সেটা জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল তারপর আল্লাহ রসুলকে বলা হলো লা আবার জিজ্ঞেস করেন হালকা না হনাকা ঈদ মিনা আয়াদ জাহিলিয়া এই জায়গায় কি জাহিলি যুগের কোনো ঈদ উৎসব বস্ত এখানে কোনো মেলাবস্ত উৎসব মেলা বসত জাহিলি যুগের বলা হলো লা অর্থাৎ যেখানে গাইরুলাকে কেন্দ্র করে কোনো মেলা কোনো উৎসব যাপন করা হয় ওই জায়গাটাও না এক সময় ওখানে দেবদেবী ছিল সেই জায়গাটাও না হয়ে গেছে ওখানে পশুটাও জবাই করা যাবে না আল্লাহর নাম নিয়ে জবাই করব তাও যাবে না যেই জায়গাগুলোতে যেই আড্ডাখানাগুলোতে এভাবে গহিরুল্লাহকে ভক্তি করা হয় গরুল্লাহদা করা হয় ওই জায়গায় কখনো যাবে না তা হারাম এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তারপরে আর হাদিস আমরা তো শুনেছি সাহালিবনে সাদ রাহ আনহ থেকে আল্লাহ রসুল একদিন বললেন দখাল কারণে এক ব্যক্তি কারণে এক ব্যক্তি জাহান্ন মে গেছে শাহবায়েক এরাম জানতে চাইলেন কিভাবে হে আল্লাহ রসুল বলবেন কি আল্লাহ রসুল বললেন মরুন একটা দেবতার পাশ দিয়ে দুই ব্যক্তি অতিক্রম করতেছিল। ওই দেবতার পাশে যারা রয়েছিল তারা দুইজনকে আটকাল দুজনের পথ রুদ্ধ করলো এবং একজনকে বলল তুমি আমাদের এই দেবতার উদ্দেশ্যে একটা কিছু উৎসর্গ করো তখন সে বলল। মা আইন্দি মা ও কারি আমার কাছে এমন কিছুই নাই আমি যা তোমাদের এই দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করব। তখন ওই ব্যক্তিকে তারা বলে দিল কারিবান তুমি একটা মাসি ধরে হলেও এখানে উৎসর্গ করে যাও মাসি নিল্লা মাসি কত আমাদের কাছে ঘৃণিত প্রাণী আমরা একে তো মাংনায়ও নেব না বিনা পয়সাও আমরা নেব না বরং মাসি পরিষ্কারের জন্য আমরা পয়সা খরচ করি মাসি নির্যাতন থেকে বাঁচার জন্য পয়সা খরচ করি অথচ এই ব্যক্তিকে বলা হলো মাসি হলেও দাও পরে ওই ব্যক্তি মাসি একটা ধরে উৎসর্গ করে দিল ফখাল্লু সাবিলাহু তারা তার রাস্তা ছেড়ে দিল আল্লাহ রসুল বললেন এটা তার রাস্তা ও মুক্ত হওয়া হলো না এটা জাহান্নামের রাস্তাই তার জন্য মুক্ত হয়ে গেল। সে জাহান নামে নিক্ষিপ্ত হলো এই গাইরুল্লার উদ্দেশ্যে একটা মান্য একটা কিভাবে কুরবানি দেওয়ার কারণে উৎসর্গ করার কারণে তাহলে আমরা যারা উঁট দিচ্ছি যারা গরু দিচ্ছি বিদেশ থেকে আমরা এনে দিচ্ছি সেই গাইরুল্লাহকে সে ব্যক্তি হোক বস্তু হোক তাহলে আমাদের ক্ষেত্রে কি ঘটতে পারে আর ব্যক্তিকে বলা হলো খার্রিম তুমি আমাদের দেবতার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করো তারা কি বলল দেবতার উদ্দেশ্যে কিছু উৎসর্গ আমি আল্লাহ ছাড়া আর আমি উৎসর্গ করব না ফকাত আলু তারা তাকে হত্যা করলো ফয়া খালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল সমানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হল বিষয় এই হলো শির্কের বিষয় একটা মাসির কারণে কিভাবে সে জাহান নামে গেল এবং একটা মাসির কারণে কিভাবে জান্নাতে গেল এরপর আরেকটা আমরা নজর বা মান্যত সম্পর্কে তথ্য জানার চেষ্টা করব আল্লামা আব্দুল হাই লখননবী রহমা উনি তার ফটোয়ার ভিতরে উল্লেখ করেছেন আন্নজরু লিগে হার মুন ও হারামুন তিনি বলছেন যেটা গাই জন্য এভাবে উৎসর্গ করা হয় মান্যত করা হয় এই মান্যতটা হারাম এবং যে বস্তুটা মান্যত করা হয়েছে এই বস্তুটাও হারাম হয়ে যায় চাউল হোক ডাউল হোক সেটা দুধ হোক ফল হোক যাই হোক কোনো গাইরুল্লাকে যদি উৎসর্গ করা হয় তাহলে এটাও খাওয়া হারাম এমনকি যে সমস্ত মাজার দরবারে এই পশু জবাই করা হয় গরু ছাগল ওঠ এই কাজটা যেমন সিরকি কাজ ঠিক এগুলো খাওয়াও ওরকম হারাম হয়ে যাবে এটা কোরআনে আল্লাহ তবরকালা নিষিদ্ধ করে দেন ওমা উহিল্লা গাই বিহি যেটা গাইরুল্লার জন্য উৎসর্গিত হয় গাইরুল্লার নাম নেওয়া হয় এই পশুর গোস্ত খাওয়া হারাম এই ধরনের পশুগুলোর ক্ষেত্রে তো গাইরুল্লার নামই নেওয়া হয় কিনতেছি অমুক মাজারের জন্য লালন পালন করতেছি অমুক মাজারের জন্য। তো তো। আর এটা অর্থ জানা ছাড়া হয়েছে এটা গতানুগতিক এই বিস্মিল্লার কোনো মূল্য নেই যদি বলতো যে এটা আল্লাহর জন্য ক্রয় করার সময় যদি বলতো লালন পালনের সময় এটা আল্লাহর জন্য যদি পথে হাটিয়ে আনার সময় বলতো আল্লাহর জন্য তাহলে তার আর ওই মাজার কবরে যাইতেই হয় না আল্লাহর জন্য হলে বাড়িতেই হবে আল্লাহর জন্য হলে গ্রামেই হবে আর বুঝাই যাচ্ছে এটা আল্লাহ ছাড়া অন্য কিছুর এত দূর হাঁটা এত দূর যাওয়া ফিক আছে একটি দুরুল মুখতের মধ্যে ইসমাই বাত এর হারাম দুরুল বখতারের মধ্যে এই বিষয়ে বলা হয়েছে জেনে রাখা উচিত মূর্খ সমাজ কর্তৃক মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে এবং ওলি পীরদের নামে যে মান্য দেওয়া হয় এবং যে সমস্ত টাকা পয়সা মোমবাতি তৈল ইত্যাদি ওলিদের মাজারে তাদের নৈকট্য লাভের জন্য দেওয়া হয় সকলের ঐক্য মতে বাতিল এবং হারাম বন্ধুগণ এই জাতীয় এবাদত না কোরআনের দৃষ্টিতে না হাদিসের দৃষ্টিতে না কোনো দৃষ্টিতে মহাবি ফেয়েছে সম্পূর্ণ হারাম আমাদেরকে এই জাতীয় আমল করা থেকে হবে আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরুতির পর ফিরে এসে আবারও আমরা তৌহিদ বিষয়ক তৌহিদের মানদণ্ডে আমাদের অন্যান্য এবাদতগুলোকে। সমর্পণ করে যাচাই করবো আল্লাহ তফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি আসাল্লাম এর সন্ন্যতে অভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সকাল সাতটায় বাংলা দেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य प्रकाश करते कारणिकारायित सत्यता बना देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीस टी সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী বিরতির পর আবারও আমরা এবাদতের ক্ষেত্রে তৌহিদ বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত আরো যে সমস্ত এবাদতের ক্ষেত্রে আমরা শির করে থাকি এর কিছু আমরা নমুনা আপনাদের কাছে তুলে আল ধরবাহ আল্লাহর নামে কসম করা আল্লাহর নামে শপথ করা এটা একটা আল্লাহর সালাম আল্লাহর সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে কোনো মখলুক ব্যক্তি বস্তুর কসম করবে ফকাদ কাফরা সে নিশ্চিত কুফরি করল সে নিশ্চিত শির করলো শিরকে পতিত হলো হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করে হাসান আখ্যা দিয়েছেন অতএব আমাদেরকে এই জাতীয় অন্যায় থেকে ফিরে আসতে হবে আমাদের মুসলিম সমাজে অনেক কি অভ্যস্ত দেখা যায় সে তার চাকরির কসম করে তার চোখের কসম করে তার পিতার কসম করে মায়ের কসম করে সন্তানের কসম করে নাউজুবিল্লাহ এগুলো স্পষ্ট সিরকি কর্মকাণ্ড এবং এটা ছোট সীরক হইতে পারে বড় শিরক হইতে পারে আল্লাহর কসম করলে হয়তো বিশ্বাস করবে না এই ভেবে যদি সে তার জীবনের কসম করে তার বডির কসম করে তার সন্তানের কসম করে তাহলে অবশ্য এটা বড় শিরকে পরিণত হবে কুফরি এবং হৃদার কারণ হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সতর্কতা দান করুন ইবন মাসুজ রদি আল্লাহ থেকে বর্ণিত একটি আসার তিনি বলছেন যে সত্য বিষয়ে কসম করার চেয়েও বিষয়ে আল্লাহর কসম করা আমার কাছে তার কারণ আপনি সত্য বিষয়ে গহিরুল্লাহর কসম করে সিরকের মধ্যে কুফরির মধ্যে পড়ে গেলেন আর মিথ্যা বিষয়ে আল্লাহর কসম করে আপনি একটা সাধারণ কবিরা গুণা করলেন বটে কিন্তু আপনার তৌহিদ ঠিক থাকলো উনি বলছেন যে সত্য বিষয়ে বিষয়েলার কসম করার চেয়ে কোনো মিথ্যা বিষয়ে মিথ্যাবাদী অবস্থায় আমি আল্লাহর কসম করাটা কি বেশি পছন্দ করি ওটা সাধারণ কবিরা আশা করি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনার পার্থক্যটা বুঝতে পেরেছেন মিথ্যা বিষয় যদি হয় তাহলে আল্লাহর কোসমই করবেন এতে তৌহিদ মেনটেন হলো আর ওইদিকে গুণার পাল্লায় আপনার একটা মিথ্যার গুণা লেখা হলো কবিরা গুনা লেখা হলো কিন্তু আপনার কুফরি গুনা লেখা হল না কিন্তু যে সত্যবাদী গর কোসম করলো এর জীবনে গুনা লেখা হলো আর একটা সাধারণ সত্য তার নেকিরামল নামে লেখা হলো আমাদেরকে এভাবে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে তহিদের ব্যাপারে যে কোনো মূল্যে তৌহিদ যেন আমার ঠিক থাকে आल्ला तबरको तलातर के खूब सतर्कता अवलम्बन करते आल्लाहारित्ला तुम्हारे इबादत करी शुद्म तुम्हारे सहाज्य चाहिए तो পাওয়াই গেল এবং সাহায্য চাওয়াটাও একমাত্র আল্লাহর হবে। কাছে আব্বাস রাজি আল্লাহকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলেছেন কিন্তু সমস্ত করতে হবে সমস্ত উম্মতের জন্য এটা রসুল নিয়মভুক্ত করে দিয়েছেন ঈদাসলতা যখন কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ওয়াই্তফেস্তা বি যখন সাহায্য দরকার পড়বে বিপদ আপদে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করবে কোন ব্যক্তির কাছে কোনো গরুলার কাছে কোনো সোয়াল করা যাবে না যে বিষয়ে আল্লাহ ছাড়া ক্ষমতা রাখেন না বিশ্ব আমাকে আরোগ্য দান করুন আমাকে সন্তান দান করুন আমাকে হায়াত দান করুন আমার পাপ রাশি আপনি ক্ষমা করে দেন রসুলের কাছে যে চাওয়া রসুল আপনি আমার সুপারিশ করুন আমাদের তো জনক আলেম এভাবে দোয়া করেছেন আল্লাহ রসুলের কবরের কাছে তার আজিজাল ইয়া ইয়বাহার রহমাতিনী হে রহমতের সাগর আজিজুল হককে রহমত করো জনক আলেম এভাবে দোয়া করেছেন এই তৌহিদের জ্ঞান না থাকার জন্য যেমনভাবে আলেমরা শির্কের এবাদতের ক্ষেত্রে তৌহিদ নষ্ট করে থাকেন সাধারণ পাবলিক তাদের কারণে বা তাদের দেখা দেখি এরকমভাবে বিভিন্ন এবাদত এবং আমল নষ্ট করে থাকেন রসুলের সুপারিশ আল্লাহর কাছে চাইতে হবে হে রসুল তুমি আমাকে সুপারিশ করো এই দোয়া করা যাবে না এই দোয়া এই রুলার কাছে করা হলো অবশ্যই ওই ব্যক্তি ওই এক সেকেন্ডের ভিতরে মোর্ত হয়ে যাবে এবং এ কারণে তার শাস্তি হলে এবং এর উপরে সে যদি অটল থাকে যে না আমি রসুলের কাছে দোয়া করেছি এটা ঠিক তাহলে সে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধী বলে বিবেচিত হবে এবং ইসলামী রাষ্ট্র এবং সমাজ থাকলে তার জন্য সেটা কার্যকর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আশা আকাঙ্ক্ষা পোষণ করা এটাও একটা আবাদত আল্লাহ তবরগতলা তাই তো প্রশংসা করেছেন ওই ব্যক্তিদের যারা আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করে উলিয়াই ও এর জুন আর রহমত আহ ওজাব আহ ই না অর্থাৎ আল্লাহ তো বড় কথা বলছেন যাদেরকে তারা আহবান করে অর্থাৎ যাদেরকে আল্লাহ বাদ দিয়ে শক্তিধর মনে করে আল্লাহর মতো তাদের অধিকার আছে আল্লাহর মতো তাদের ক্ষমতা আছে এরকম মনে করে যারা এই জাতীয় লোকদেরকে আহ্বান করে তারা নিজেরাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের জন্য ওসিলা মাধ্যম তালাশ করে তাদের মধ্যে কে অধিক নৈকট্যশীল আর তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে তাহলে আমরা এই আয়াতের ভিতরে দেখতেছি যে আল্লাহ তবরকতারা তার বান্দাদের ব্যাপারে এভাবে প্রশংসা করেছেন যে তার এই বান্দারা তার রহমতের আশাবাদী রহমত আকাঙ্ক্ষা করে ওই ফুনে আজাবাহ এবং তারা তার আজাবকে ভয় পায় তাহলে আল্লাহর রহমতের আশা করা এটা একটা আবাদত এবং আল্লাহর আজাবকে ভয় করা এটাও একটা আবাদত আল্লাহকে ভয় করা আল্লাহর আজাবকে ভয় করা হিসাব নিকাশকে ভয় করা পরকালে এটা একটা আবাদত আল্লাহকে ভয় করা এটা কি আমরা অন্য ভাষায় আল্লাহ বলে থাকি আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করা এবাদত আল্লাহর জাহান্নামকে আজাবকে ভয় করা এটা হলো এবাদত অতএব যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো গরকে ভয় করবে ওই ব্যক্তি শির্কের মধ্যে নিমজ্জিত হবে যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর প্রতি আশা আকাঙ্ক্ষা পোষণ করবে আশা করি আমাদের পীর যে যোগ্যতা আছে আমাদের অমুক ফকিরের যে যোগ্যতা আছে ওই ল্যাংটা পীরের যে যোগ্যতা আছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমাদের ঠেকাবেন নাম ঠেকাবেন এই জাতীয় আশা করা এটা অবশ্যই তহিদের পরিপন্থী শিরকি চিন্তা ভাবনা আল্লাহ তবরকাল্লাহ অন্যত্রে বলছেন কুমুর শেয়নো আল্লা বলছেন ওরা কেবল শয়তান যে তার বন্ধুদের ব্যাপারে মমিনদেরকে ভয় প্রদর্শন করে ওরা হলো শৈতান মমিনদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভয় প্রদর্শন করে আল্লাহ বলছেন ফালাহা খাফু হুম খবরদার তোমরা শয়তানের অভিভাবক শয়তানের বন্ধুদেরকে কখনো ভয় পাবে না ও খাফুনি শুধু আমাকেই ভয় করবে ইনকো মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো তওয়াক্কুল করা ভরসা করা এটাও একটা এবাদত অতএব এই বিষয়টাও অত্যন্ত সতর্কতার সাথে আমাদের কি ভরসা করতে হবে আল্লাহর প্রতি যদি আমরা ভরসা রাখি তাহলে এবাদত এবং আল্লাহর প্রতি ভরসা করলে আল্লা তরকতলা অবশ্যই ওই বান্দাকে উপকৃত করেন ওই বান্দার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন ওই বান্দার কাজ সিদ্ধি করে দেন কিন্তু আমরা আল্লাহ তো বরকতালার প্রতি তাকক্ষ বাদ দিয়ে অনেক সময় বিভিন্ন গায়েলার প্রতি ভরসা করে ফেলি আমার কাছে তাবিজ আছে কোনো চিন্তা নেই আমার কাছে সুতা পড়া আছে কোনো চিন্তা নেই আমার উমুক পীর সাহেব আমাকে দেখতেছেন কোনো চিন্তা নেই উনি আমার ভরসা এই যে এইগুলো চিন্তাভাবনা করা এই আল্লাহ তবরকতালা বলছেন ওয় আল্লাহ হেফে তলো ইনকুন তো মমিন তোমরা আল্লাহর প্রতি তওয়াক্কল করো ভরসা করো যদি মমিন হয়ে থাকো এই যে শর্ত আরোপ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তবরকতলা আমাদেরকে কোরআনের আলোকে কোরআনের বিভিন্ন এবাদতের নমুনার আলোকে আমরা আল্লাহর তৌহিদ যেন মেনটেন করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন আমরা অল্প কয়েকটি আয়াত আপনাদের সামনে নমুনা স্বরূপ পেশ করেছি আল্লাহ তবরকতলা এই নমুনার আলোকে আমাদেরকে অন্যান্য সমস্ত এবাদত সঠিক করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इनिया शिक्षा कधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে मानुषर प्रति चूड़ान बार्ता चलने पढ़ी बुझी ए